সালামুকুম ওরুলি আলহামদুলিল্লাহ ও আল্লিহি আজমাইনাদ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রিয়াদুল সালহীন কিতাব থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলেই باب استحبابي طيب الكلام و طلاقة الوجه عند اللقاء حشيموك شكت کرا ايبون نمرو ببوهر کرا ايبشوئي اللہ تعالى بولچن وخفض جناحة کر المؤمنين ها نبی صل اللہ علیہ وسلم اپنی مؤمن در جنو نمونیو هجا جن. اپنا دویار پاکتی اپنی تا در جنو بسیدن تا در جنو نمرو هن وقال تعالى الله تبارك وتعالى বলছেন ولو كنت فضن غليظ القلب لنفض من حولك سوره ال عمران 159 نمبر ایت الله تبارك وتعالى বলছেন ولو كنت فضن আপনি যদি বচরিত্রের হতেন চরিত্র যদি আপনার القلب আপনি যদি শক্ত অন্তরের অধিকারী হতেন لنفض من حولك তাহলে মানুষেরা আপনার চারপাশে সমবেত হতো না এভাবে সমবেত হতো না আপনার চরিত্র যদি ভালো না থাকতো আপনার আখলাক যদি সুন্দর না থাকতো। আপনার মধ্যে যদি নম্রতা এবং ভদ্রতা না থাকতো তাহলে এই দলে দলে মানুষ আপনার আশেপাশে এসে ফিরতো না আল্লা তারা বলছেন ওয়া ইন্নীম একেবারে সবচাইতে উচ্চ চরিত্র আলাপারা তাকে দান করেছেন পূর্বের আলোচনায় শুনেছি যে উনি কোনোদিন নিজের জন্য কারো প্রতিশোধ নেন নাই এবং উনি কারো সাথে কোনোদিন অসৎ আচরণ কোনোদিন করেন নাই ওনাকে যদি কেউ এসে কষ্টও দিয়েছে তো উনি হাসি মুখে সেটাকে উড়িয়ে দিয়েছেন এবং তাকে বুঝিয়ে দিয়েছেন এ বিষয়ে আমরা বেশ লম্বা আলোচনা আমরা শুনে আসছি সেদিকে আর যাবো না এ বিষয়ে আজকে যেটা হাদিস আমরা শুনবো সেটা হল ওয়ান হাত ইমিনসুল্লা কুন্নার ও মেজিদ। ফাবি ক্বলমাতিন তাইবাতুন মুত্তাফাকুন আলাই আদীব হातিম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামরাতিন তুমি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করো জাহান্নাম থেকে বাঁচাও যদি চ একটি খেজুরের অংশ দ্বারা হলেও তার অর্থই একটি খেজুর দ্বারাও মানুষ নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারবেন বলেন ফামাল্লাম মাজিদ যদি এই খেজুর কাউকে দিতে না পারে তার কাছে যদি এতটুকু সম্বলও যদি না থাকে সুন্দর কথা বলার মাধ্যমে নিজেকে যাহার নাম থেকে মুক্ত করো অর্থাৎ তুমি সুন্দর কথা বলেও নিজেকে যাহার নাম থেকে মুক্তি করতে পারো অন্য আরেকটি রেবাইতে আছে কথা বললে সাদকার সমান সব পাওয়া যায় কোন নে আখ্যোনা কোন ভালো কাজকে কোন নেকির কাজকে তোমরা ছোট বলে সেটাকে প্রত্যাখ্যান করো না কেয়ামতের দিন আল্লা কখনো এই ধরনের ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ তালা থেকে মুক্তি করে দিবেন আল্লাহ নবী বলছেন লা ইুলকি বালান রাফা বিহা আল্লাহ আল্লা বলছেন যে মানুষ কখনো তার মুখ থেকে সুন্দর একটি কথা বলে যেই কথাটি সম্পর্কে সে নিজে কোনো বিবেচনাও করে না এটাকে কোনো পরোয়াও করে না যে এটা কেমন কথা হাত্তা বলছেন এই একটি কথার বিনিময় আল্লাহ তালা তাকে দুনিয়ায় তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন তো এজন্য আল্লাহ তালা আমাদেরকে এই জবানটি দিয়েছেন स्वाधीन दिए इच्छा कर लेख गालीब एखन भलो कथाओं स्धीनता कंतु ये स्वाधीनता शरियतर मपे जदि ये गठन करते जबान जन नाजा माध्यम हो जाए यहल्लम जखना जिज्ञासा हो, हो जान्नति जा जा वाला अमल क्यी তখন উনি বলেছেন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে তাহাজ পড়তে হবে জেহাদ করতে হবে অনেকগুলি আমলের কথা বলেছেন মাজবেন জবাল হাদিস এরপরে বলছেন আলা আদুল্লুকা আলা মিলা কে দয়ালি কে কুল্লিহি আমি কি তোমাদেরকে বলবো না যে এই সমস্ত এবাদত একটা জিনিসের উপর নির্ভরশীল বোঝেন নাই যত এবাদত আছে সব একটা জিনিসের উপর নির্ভরশীল সেটা কি বলছেন ওনার জিব্বাটি বের করে বলছেন কুফ আলা হাজা এটাকে কন্ট্রোল করবা কুফ আলাহ আদা এটাকে কন্ট্রোল করব তো এজন্য মানুষ অনেক সময় ছোটো কাজ করেও বড় নাকি পেতে পারে যে তার নিয়ত ভালো হয় তো আমরা জানতে পারলাম যে মুসলমানদের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ কেমন হবে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে রাগান হবে নয় সে বড় প্রেসিডেন্ট হোক আর যে হোক না কেন আমাদের তো মুশকিল হলোই যে কেউ যদি একটু বড়ো কোনো পদ পেয়ে যায় বড়ো কোনো চাকরি করি তাহলে সে আসবে না হাসবে তার নিচের গুলে সে গম্ভীর জবাব নেই হ্যাঁ সালাম হ্যাঁ সালাম মানে সে অনেক কিছু না যেই হোক না কেন হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তার মুসলমান ভাইয়ের সঙ্গে সালাম করবে সাক্ষাৎ করবে তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে এরপরে যেটা অধ্যায় সেটা হলো বাবু ইস্তেহবাবি বয়ানুল কালাম ওয়াঈদ এহেঈদুল মোখাতাব বলছেন কোনো ব্যক্তি যদি কাউকে কোনো নসিহত করে উপদেশ দেয় বক্তব্য দেয় তখন তার উচিত যে কথাটাকে স্পষ্ট করে বলা স্পষ্ট করে বলা কথাগুলি স্পষ্ট করে বলা এ বিষয়ে তো সেই একটি কথা উনি তিনবার করে বলতেন হত্তা তুফাম যেন কারো বুঝতে যেন কোনো সমস্যা না থাকে তো যখনই কোনো বক্তা অথবা যখনই কোনো নসিহতকারী কাউকে কোনো কথা বলবে কোনো উপদেশ দিবে সেই ক্ষেত্রে ভাষাটা যেন অত্যন্ত প্রাঞ্জল ভাষা হয় এবং অত্যন্ত স্পষ্ট ভাষায় যেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় প্রয়োজনে একবার নয় দুই বার নয় তিন বার পর্যন্ত কথাকে রিপিট করে তাকে বুঝিয়ে দেওয়া এটা শূন্য আলা কৌমিনা আলাইহিম সাল্লামা আলিহিম সালাহান আর যখন উনি কোনো সম্প্রদায়ের নিকটে আসতেন তখন উনি সালাম করতেন এমনকি উনি তাদের উপর তিনবার সালাম করতেন রওয়াহুল বোখারি বোখারি রওয়ায়ত এর অর্থ হলেই আলদানবী বলছেন যে যখন তুমি কারো বাড়িতে যাবা তখন যে প্রথমে সালাম দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো ভিতর থেকে আওয়াজ আসতেছে কিনা আসলো না আওয়াজ আবার সালাম দাও আবার আসলো না তৃতীয়বার সালাম দাও তারপরেও যদি ঘর থেকে কেউ বের না হয় তুই চলে যাও তিনবার পর্যন্ত অনুমতি ঠিক তেমনই আমরা যখন কাউকে ডাকতে যাব দরজায় যখন ঠোকা দেব একবার দুইবার তিনবার বেশি নয় ওয়ান তিনি বলেন রসুলাম উনি যখন কোনো কথা বলতেন তো কথা উনি একেবারে খুলে খুলে কথা বলতেন ভেঙ্গে ভেঙ্গে। কেটে কেটে কথা বলতেন আস্তে আস্তে কথা বলতেন যেন প্রত্যেক শ্রোতা ওনার কথাটি শুনতে পারে এবং বুঝতে পারে তো আমরা কথা বলার ভঙ্গিমা বা কথা কিভাবে বলতে হবে এ বিষয়েও শরীয়ত আমাদেরকে নীতিমালা দিয়েছেন যে এইভাবে কথা বলতে হবে তার নিয়ম কি তার আদব কি সেটা আমরা জানতে পারলাম এর এরপরে যেটা অধ্যায় সেটা হলেই বাবু ইসগা জালিসি জলিসি ই হদিসি জলিস হারামিন বলছেন সাথীদের বৈধ কথা মনোযোগ সহকারে শোনা এবং আলেমদের বক্তব্য মাহফিলের লোকজনকে চুপ থাকা বলছেন সাথীরা যখন বা কেহ যখন কাউকে কোনো কথা বলবে তখন সেই কথাটি মনোযোগ সহকারে শোনা বা এই ধরনের কোনো মাহফিল বা কোনো ইজতেমা বা বৈঠক যখন হবে তখন বক্তার কথাগুলিও মনোযোগ সহকারে শোনা এটা শরীয়তের বিধান এ বিষয়ে جرير بن عبد الله رضي الله عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم في حجه الوداع استنثت الناس ثم قال لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض المتفق عليه جرير بن عبد الله رضي الله عنه তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন হজ্জাতুল বিদায় বিদায় হজের সময় استنثت الناس উনি কোন কথা বলবেন বলছে মানুষকে চুপ থাকতে বলো মানুষকে চুপ হতে বলো যতক্ষণ তো এখান থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে শ্রোতাদের কী থাকতে হবে চুপ থাকতে হবে এবং কি বলে সেটা মনোযোগ সহকারে শুনতে হবে উনি কি বললেন উনি বললেন চুপ থাকার পর ওনাদেরকে যে নির্দেশনা দিলেন সেটা হলেই লার জি ও বাদি কুফারানিবাদুম রেখা বা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা আবার কুফরির দিকে ফিরে যেও না আবার কাফের হয়েও না কিভাবে হবা যে তোমরা যদি পরস্পর একে অপরের উপর আঘাত করো একে অপরের রক্ত প্রবাহিত করো उपस्थित हो इन अल्लाह वादा कर उपाय जौतुक ने बंधे की उपाय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 রসুলিল্লা সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা শ্রোতাদের নিয়ম শ্রোতাদের আদব বা শ্রেষ্টাচার সম্পর্কে আমরা আলোচনা শুনে আসছিলাম বিরতির পূর্বে যে কোনো বক্তা যখন বক্তব্য দিবে তখন শ্রোতাদের উচিত সেটাকে চুপ থেকে মনোযোগ সহকারে শোনা তো এখন যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো সেটা হলো বক্তার বিষয়ে বা আবুল ওয়াদি বা লেখতে নসিহ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ওয়াস করার ক্ষেত্রে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা এমন পন্থা যে কারণে যেন মানুষের কষ্ট না হয় একেবারে লম্বা আলোচনা বসে থাকা মানুষের কষ্ট এ যেন না হয় এ বিষয়ে সুরায় নাহালের একশ তো পঁচিশ নম্বর আয়াতেন্লাহ সাল্লাম আপনি মানুষদেরকে আপনার পথে আহ্বান করুন ডাকুন এবং সুন্দর নসিহতের মাধ্যমে সুন্দর নসিহত এবং সুন্দর ওয়াজের মাধ্যমে হেকমতের সাথে মানুষদেরকে আল্লাহর পথে ডাকুন এ বিষয়ে প্রথম হাদিসটা আছে সেটা হলে ওয়ান আবি ওয়াইলিন ওয়া ইলিন শকি কবিনু মাসুদ্দিন রাজি আল্লাহ ইউদাকিরা ফি কুল্লি হামিসিন ফানু রু ইয়া আবা আবদুর রহমান লাউমিন আবুআল বিন সালামা বলেন আবদুল্লাহ আনহু তিনি আমাদেরকে প্রত্যেক বৃহস্পতিবারে কিছু ওয়াজনসিহত করতেন প্রত্যেক সপ্তাহে একদিন বৃহস্পতিবার উনি তাদের করতেন ফকাহু রজুলুন তো ওনাকে একজন ব্যক্তি বলল ইয়া আবা আব্দুর রহমান হে আবু আব্দুর রহমান লাউ আমাদের মনের আশা যে আপনি প্রত্যেক দিন আমাদেরকে ওয়াস করুন প্রত্যেক দিন আমাদের সামনে আলোচনা করুন ফাল আমা ইনী ইনাহুকি আকরাহু আন উমিল বলছেন তোমাদের প্রস্তাব ভালো যে প্রত্যেক দিন আমি তোমাদের সামনে আলোচনা নিয়ে আসবো আলোচনা করব। প্রস্তাব ভালো তবে এই প্রস্তাবটা মানতে যে। আমার জন্য যেটা বাধা সেটা হলেই যে তোমরা হয়তো আলোচনা শুনতে শুনতে বিরক্ত বোধ করবে তো বিরক্ত বোধ করার আশঙ্কা যেহেতু আমি মনে করছি বিধায় এই জন্য আমি প্রত্যেক দিন আলোচনা করা পছন্দ করছি না বিহা মখাফত সামাতে আলাইনা বলছেন আমি আপনাদের সামনে ওয়াজ নসিহত করার ক্ষেত্রে আমি ওই নীতি অবলম্বন করছি এবং সেই নীতির উপরই থাকবো যেই নীতি নবী করিম শাহসলাম তিনিও ওই নীতির উপর তিনি চলতেন সেটা কি যে উনি এমন বেশি ওয়াজ নসিহত করতেন না যা দ্বারা মানুষ বিরক্ত হয়ে যাবে এই ধরনের ওয়াজ নসীহত উনি করতেন না তাহলে এখানি বক্তাদের সম্পর্কে নির্দেশনা পাওয়া গেল যে তাদের বক্তব্য সের জুমার ক্ষুদাহ হোক ঈদের ক্ষুদবাহোক অথবা মাহফিলের বক্তব্য হোক বা যে কোনো বিষয়ে হোক না কেন অথবা কোনো রাষ্ট্রীয় প্রধান সে যদি প্রজাদের জন্য কোনো বিশেষ কোনো অনুষ্ঠানে সেখানে যদি কোনো আলোচনার ব্যবস্থা করে যে কোনো ব্যক্তি যে কোনো প্রধান সে যদি কোনো আলোচনা করে তাহলে সেখানে খেয়াল রাখতে হবে শ্রোতারা যেন বিরক্ত বোধ না করে তারা যেন বিরক্ত না হয়ে যায় ওয়ান আবিল আবিলাম রজুলি ওয়া কিসরা খুদবাতিহি মা ফিকহি ফ আতিউল সাল ও আকসিরুল رواه مسلم মুসলিম আবুল عمار بن বিন ইয়াসির রাজি আল্লাহ তিনি বলেন যে রসুলামকে বলতে শুনেছি তিনি বললেন ইন্নতুল্লাহ সলাতির রাজুল ব্যক্তির সলাৎকে লম্বা করা কোন মানুষের নামাজ লম্বা করে পড়া ও কসরু খুদবাতিহি এবং খুদবাকে ছোটো করা খুদবা জুমার দিনের খুদবাকে অল্প সময়ের জন্য ক্ষুদা দেওয়া এবং নামাজটাকে লম্বা করা এটা তার দূরদর্শিতার পরিচয় ওই খতিবের দূরদর্শিতার ফকির হওয়ার এটা পরিচয় আতিরুস তোমরা নামাজকে লম্বা করো সলাতকে লম্বা করো ও আকসিরুল খুদবা এবং খুদবাকে তোমরা ছোটো করো রওয়াহ মুসলিম মুসলিমের রেওয়ায়ত তো খুদবাকে ছোট করার অর্থ হলো এই যে এত বেশি লম্বা যেন না করে দেয় যে মানুষের বসতে কষ্ট হয় কিন্তু সলাতের ক্ষেত্রে বোঝে লম্বা করো তবে এই লম্বা আবার এত লম্বা নয় আল্লাহ নবী বলছেন যে তুমি যখন একানামাস পড়বা তখন যত ইচ্ছা অত লম্বা করো আর তিনি কত লম্বা করতেন আল্লাহ নবী সালাম সাহব একরাম বললেন যে একদিন তার পিছনে দাঁড়াইছি তো উনি সুরা বাকারাপুরা পড়লেন। এরপরে সুরাই নেশা পড়লেন এরপরে সুরাই আলে ইমরান পড়লেন এক রাখাতে তিন চার পাড়া এক রাখাতে পড়তে কত সময় নামাজ পড়তেছিলাম একজন ব্যক্তি সালাতের মধ্যে হাসি দিল হাসি আসা গেছে হাসি দিয়ে দিয়েছে নামাজের মধ্যে ফকুল আমি বললাম আমি বললাম ইয়ার হামুক আল্লাহ দো আছে না হাসি দিলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ তার উত্তর কি বলতে হয় আর যে ব্যক্তি হাসি দেবে হাসি যখন দেয় তখন হাসি মানুষের ভিতরে রোগটা বের হয়ে চলে আসে মানুষ সুস্থ করে সর্দি যখন লাগে তখন হাসির মাধ্যমে তার সর্দিটা অনেক হালকা হয়ে যায় আল্লাহ তালা আদমকে যখন সৃষ্টি করেছেন তখন ওনাকে রুহ দেওয়ার সাথে সাথে প্রথমে হাসি আসছে উনি হাসি আসার সাথে সাথে আল্লাহর প্রশংসা করেছেন যে আমার হাসিয়ে আসার পর যে তৃপ্তি পালাম উনি বললেন আল্লাহুল্লাহ তো যে ব্যক্তি কোন আলহামদুলিল্লাহ বলবে হাসি আসার পর তার সাথে পাশে যারা থাকবে যতজন শুনবে এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ এরহামকাল বলবে ইনি বলছেন নামাজের ভিতরে ব্যক্তি যখন এরহামকাল্লাহ বললো ফ রামানি আল কৌমিম তো নামাজের পর মানুষেরা চোখ টেরা করে তার দিকে তাকালো ফকুল তো বললাম তাদের অবস্থা দেখে বললাম ওয়া শুক্লা ওম মায়ু মাম তাম জোর একটা আরবি প্রবাদ আর কি বলছেন তোমার মা তুমি হারাও বদয়া দিচ্ছে তোমার মা হেরে ফেলে দেবা তুমি তোমরা আমার প্রতি এভাবে রাগ করে তাকাচ্ছ কেন কি ব্যাপার আইদিহিম আলু ইয়াদিবুনাফাদিম এরপরে কি যখন তারা আমাকে তার হাত রানের উপর মেরে মেরে তারা আমাকে বুঝাতে চাচ্ছিল যে চুপ থাকো নামাজের মধ্যে কি থাকো চুপ থাকছে ফালাম্মা রুহু ইউসামী তারা আমাকে চুপ থাকতে বলছে ইশারা করে এবং আমি চুপ হয়ে গেলাম বলছেন রসোল্লা আসালাম যখন সালাত শেষ করলেন নামাজ শেষ করলেন ইনি বলছেন যে আমার বাপ এবং মা ওনার উপর কোরবান হয়ে যাক মা রুম আলিমান কবলাহু আলা বাদাহু ওনার মতো শিক্ষক আমি কোনোদিন আগেও পাই নাই পরেও পাই নাই বলছেন আহসান তালিমান মিন যে মানুষকে এত সুন্দরভাবে শিক্ষা দেয় এরকম সুন্দর শিক্ষক আমি ইতিমধ্যে কোনোদিন পাই নাই মা কাহারানি ওলা আমি যে একটা ভুল করলাম নামাজের মধ্যে যে দোয়াটি আমি জোরে পড়লাম এতে মানুষেরা তো রাগ করলো আমার উপর নামাজে ডিস্টার্ব করলি কথা বললি কিন্তু উনি আমাকে কোনো গালিও দিলেন না আমাকে রাগ করে কোনো কথাও বললেন না আমাকে বকলেন অল এবং বললেন সলা লাফিহা শালামিনাস ওই ব্যক্তি তো নামাজের মধ্যে বললো কি বাবা তোর আমাদের আল্লাহ নবী তাকে রাগ না করে বলছে দেখো মানুষ যখন সলাৎ আদায় করবে নামাজ পড়বে তখন তার জন্য কথা বলা নিষেধ কথা বলা যায় না নামাজের মধ্যে মধ্যে মানুষ কারাত পরবে তসবিহ পড়বে আল্লাহর প্রশংসা করবে সলাতের মধ্যে করতে হয় কথা বলা যায় না এই ধরনের কথা আল্লাহকে বললেন এরপরে সে যখন এই অবস্থা দেখলো তখন উনি একটা প্রশ্নাম আমরা তো নতুন মুসলমান হয়েছে। নতুন মুসলমান হয়েছে আমরা ওকদ জা আন বিল ইসলাম আমরা জাহিলেতে যুগেছিলাম আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো এরকম বড় একটি নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন তুমি যেন গনকের কাছে কারো কাছে যেও না কুলতু বললাম অমিননা রিজায় আমাদের মধ্যে কিছু মানুষ তারা অশুভ তারা বের করে বা সাজে তারা বিশ্বাস করে সেটা কেমন বলছেন জাহেলাতে যুগে তারা কোনো পাখি ধরে তাকে ছেড়ে দিত তারা তার ভাগ্য নির্ণয় করছে কিভাবে যদি ডান দিকে যায় তাহলে বুঝবো যে হ্যাঁ এই কাজটা আমার করা দরকার যাব আর এই পাখি যদি বাম দিকে যায় তার মানে যে এই কাজটি করতে যাচ্ছি এটা মঙ্গল হবে না এটাকে বলে শুভ অশুভ নির্ণয় করা তো বলছে আমাদের মতো বহু মানুষ জাহেলাতে যুগে আমরা এই কাজটা করতাম তো শরীয়তে এটা কি जिन तुम्हारा अंतरे कल्पना करो बटे कितु ये शुभ अशुभन लक्षण जान तुम्हें तुम्हारा जे बाधाग्रस्त ना अच्छा यहाँ तर जुगे छिल जुगे एन कीशेष कोज पीछन थे क्यों डाक दे मन मुश्किल यही पिछन ती कह তার মানে হলে এই কাজটা মনে হয় কোনো ক্ষতি হবে এই কাজ করা যাবে না ঠিক তেমনই বেলা উঠা যদি কোনো ব্যক্তির টাকা ধার নিতে আসে ঠিক আছে অথবা কোনো খারাপ কিছু দৃশ্য যদি সকালে দেখে যা সারাটা দিন আমার খারাপ যাবে এ ধরনের আসে না এটা আমাদের সমাজে এখন আসে দোকানদার তাকে যদি শত যদি বুঝান যে ভাই সকালবেলা দোকানে আসছি বাড়িতে আমার জিনিসের দরকার টাকাটা পকেটে নেবো ভুলে আসছি মেহরবানি করে জিনিসটা দিয়ে দেন টাকা আমি পুষে দেবো বাবা সকালবেলা বাকি দেওয়া যাবে কারণ সকাল যদি বাকি দেয় সারাদিন বাকি চলবে এটাও এই একই জাহিলেতে যুগের প্রথা আরে বাবা বরকত দিবে তোমাকে আল্লাহ তুমি সকালে বাকি দাও আর বিকেলে বাকি দাও তোমার ভরসা কানেকশন থাকবে আল্লাহর সাথে এগুলো জিনিস তো এই ধরনের আকিদা বিশ্বাস রাখা এটা অত্যন্ত মারাত্মক ভুল আল্লাহরবুল আলামিন আমাদেরকে যেন সকল ইসলামের বিরোধী কাছ থেকে আল্লাপাকজন আমাদেরকে হেফাজত করেনা আর আলহামদুলিল্লাহ আলমিন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 जाको दान अर्थ पल रायन बैंक छाचल्लिस শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার সমাধান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 খারাপ ঘোষণা হওয়ার পরে যে পুনরায় সুধ খেতে শুরু করবে তারা হবে জানুন বৈধ উপায়ে অর্থ উপার্জনের বিভিন্ন বিধিবিধান দেখুন ইসলামী অর্থনীতি কাল রাত দশটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে বিজস TV বাংলা